আমি স্পষ্ট করে বলতে চাই আমি গত কয়েকদিন আগে আপনারা জানেন ইসলামিক কালচার সেন্টার চট্টগ্রামে আমি বক্তব্যের মধ্যে বলেছিলাম বিভিন্ন দল উপদলের মতো যদি আবিষ্কার করে তাহলে বা এই স্থল হিসেবে এটাকে কাজ করবে না এই ধরনের কোনো ফোরামকে দলের মধ্যে আনবেন না দলের বক্তব্য এখানে কোনোভাবেই নিয়ে আসবেন না দল থেকে সম্পূর্ণ মুক্ত থাকার জন্য চেষ্টা করবেন কারণ এখন সই আদার নাম দিয়ে মানে এমন সহি আপিদা হয়েছে যে এর মধ্যে কেউ কেউ আছে আমার কাছে গত শুক্রবারে সিলেটে আমাদের প্রবাহ ছিল আপনারা জানেন এক এসে লেন কে যে দিলেন স্বামী স্ত্রীর মধ্যে চারটি সন্তান স্বামী স্ত্রীর মধ্যে বড় ধরনের একটা ফরাক তৈরি করে দিয়েছে স্ত্রীকে সহি আপিদার নাম দিয়ে স্ত্রীকে বিকৃত চিন্তার দিকে নিয়ে গিয়েছে এটা বললো শেখ পূজা এটা আরেকটা বুঝা আবিষ্কার হয়েছে কি বুঝা বললাম শেখ পূজা খবরদার খবরদার আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই শেখ পূজা থেকে দূরে থাকবেন আপনারা আপনি কথা মনে করেন করবেন না যে কোনো শেখ তিনি পুরুষ কুত পবিত্র এটা কোনোদিন মনে সুযোগ নেই আপনার কাছে কোরআন এবং হাদিস একমাত্র আপনার কাছে অনুশীলনযোগ্য বিধান অনুশীলনযোগ্য কিতাব এবং সন্ন্যাস আমি বলতেছিলাম যেটা সেটা হলো এইটা আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে দিয়েছে এই ফেরকাবন্দি গ্রুপিং আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে দিয়েছে সবাই আমরা মনে করতেছি যে মানে একটা যদি গ্রুপ করতে পারি একটা যদি দল করতে পারি না আমরা ঐক্যবদ্ধভাবে কিভাবে কাজ করতে পারি সেই প্রচেষ্টা থাকবে নাম দিয়ে বর্তমানে সবচেয়ে বড় ধরনের দলাধলি হচ্ছে আমি শীতীন চট্টগ্রাম উপর মধ্যে বলছিলাম যে সহিদার নাম দিয়ে শেষ পর্যন্ত আগে তো তিয়াত্তর ফেরকা কথা বলেছেন আপনার কি একশো ফেরকা হবেন কিনা আমি এশঙ্কায় আছি আজ থেকে দশ বছর পরে নাম দিয়ে একশো ফেরকায়িতাই যান কিনা আমি আশঙ্কায় আছি কারণ শিয়ারা রাশেদি সম্প্রদায় তারা নিজেদের মধ্যে তিয়াত্তর ফেরকা শিয়াদের মধ্যে তিয়াত্তর ফেরকা বের করে নিয়েছে গতাকা মাসতে পেরেছেন সুতরাং খবর সেই দু ভিতরের দুশ্মন বা দুশ্মন সবাই আমাদের উপর মূলত কর্তৃত্ব করবে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বললার সাধারণত আমাদের সবাইকে বিষয়গুলো বুঝার তফিক দান করুন অনেক প্রশ্ন সম্ভবত আজান হয়ে গিয়েছে